السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين و بعد شامعان داشتو بنده أمره إمام آبو جعفر طحاو رحمت الله الرجيطة باية نعتقاد أهل السنو والجمع إمام طحاو رحمت الله الرجيطة اي قرانتو تير اكتی وانقشنين على سنة كورسلام جيخانين آما دير إمام نو بي رسول قانير مرجزار اكتی انگی تونو পছন্দ করে থাকেন বিভিন্নভাবে এরপর তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ তালা নবী হিসেবে এবং রাসুল হিসাবে কীভাবে চয়ন করেছেন সেটা আলোচনা করেছেন তার আলোচনা করছিলাম আমরা তার ধারাবাহিকতায় যে আল্লাহ তালা যুগে যুগে প্রত্যেক নবীকে কোনো না নির্দেশন দিয়েছেন আমাদের নবীকে যে সমস্ত নির্দেশন দিয়েছেন তা অনেক বেশি অনেক অনেক অনেক তোর মধ্যে আমরা প্রথমে ৬টি উল্লেখ করেছিলাম যে সারটি ছিল যে পূর্ববর্তী কিতাবে উল্লেখ থাকা একটি দ্বিতীয় হচ্ছে দস উল্লাহ সময় পূর্বাভাসীর অনুবাদের সেই দ্বিতীয়টি তৃতীয় হচ্ছে গাইবি সংবাদ দেয়া চতুর্থ হচ্ছে গাই এমন কিছু কর্মকাণ্ড সংগঠিত হওয়া তার সময় তার হাতে যেগুলো অলৌকিক ছিল পঞ্চমত তার সিরত এবং তার সুরত তার অবস্থা তার চরিত্র ষষ্ঠ ছিল যে তার মতো তিনি অন্যদের অন্যান্য নবীদের মতোই সমাদ কাজ করেছেন তারা যে কাজ করে তিনি সেই কাজ করেছেন সপ্তম ছিল কল্যাণিক্যারিম সেটা আমরা আলোচনা করেছি এই অষ্টম আমরা গতভাবে আলোচনা করছিলাম যে আট নম্বর যে বড়ো যেগুলি কোন আমরা কোন একটি একটি প্রকারে সাধারণ ফেলিনি বরং আলাদা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে রসুল্লাহ সসমুল নবুতের আরেকটি প্রমাণ হচ্ছে যে আল্লাহ তার পরিণাম সুন্দর করেছেন আর সাধারণত নবীর পরিণাম সুন্দরই হয় করিম আল্লাহ তালী যেন বলেছেন ওয়াল আিল মুী যারা মোত্তাকি তাদের পরিণাম ভালোই হয়ে থাকে প্রত্যেকটি প্রত্যেক নবীর পরিণাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দুনিয়াতে হয়তো তাদেরকে কেউ প্রথম প্রথম চিনতে পারেনি কিন্তু পরিণাম শেষ দিকে সবাই তাদের পর মেনে নিচ্ছে ইমান আনছে ইমান না আনলেও তাদের সুসংবাদ পরবর্তীদের মধ্যে রয়ে গেছে পরবর্তী লোকেরা তাদেরকে ঠিকই ভালোভাবে জিজ্ঞির করছে ভালো আলোচনা করছে আল্লাহ তালা করিম যেন বলেছেন যে তাদের যে সুসংবাদ আমরা পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ তাল কোরআনকারী বলেছেন সেই হিসাবে এটা এ পরিণাম ভালো হওয়াও রসরুল মোহাম্মদ সাল্লা ইসলামের নবতের এবং তার রিসালতের একটি বড় প্রমাণ দ্বিতীয় প্রমাণ হচ্ছে যে যেই নবী লেখাপড়া জানতেন না তার উন্মতরা লেখাপড়ার দিক থেকে সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে যাওয়া এবং তারা সারা দুনিয়া নেতৃত্ব হাতে নেয়া এবং সারা দুনিয়ার মানুষের কাছে তাদের জ্ঞান গরিমার খবর পৌঁছে যাওয়া এবং সেখানে পড়তে সেই সেই জ্ঞান থেকে তারা জ্ঞান আহরণ করা এটা প্রমাণ করে যে এই দিন আল্লাহর পক্ষ থেকে আসছে এই রিসালত আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এই রিসালত যিনি নিয়ে এসেছেন তিনি আল্লাহর আল্লাহর পছন্দের ব্যক্তিত্ব মোহাম্মদ সালাল্লাহ আলাম আল্লাহ রসুল আল্লাহ রাসুল আরবরা জ্ঞানের দিক থেকে সবচেয়ে সবচেয়ে তলা নিতেছিল এবং রসুল্লাহাম সাহবাগ সাহাবিগণ জ্ঞানে বেশি জানতেন না অনেক কিছুই কিন্তু আল্লাহতারা তাদেরকে জানিয়েছেন আল্লাহ তারা তাদেরকে জানিয়েছেন এই নবীর মাধ্যমে এই কোরআনের মাধ্যমে এই দিনের মাধ্যমে শরীয়তের মাধ্যমে দিনের তাহলে বোঝা গেল যে নবুয়তের এবং রিসালতের জ্ঞান হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান যেই জ্ঞান লাভ করার কারণে তারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং দুনিয়া তারা জ্ঞানে এবং ইলমে ইমানে সব দিক থেকে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করলো এই শ্রেষ্ঠত্ব অর্জনেই প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহমাল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী অমরাসুল ছিলেন कारण तख कार समय तक आरोप सब चे सब मूर्ख जमी तक बता हाह मूर्ख तरह से मूर्ख तरह से मूर्खरणी धारण मोहम्मद सोल्लाट भूमिका छूर्खे बेचानुर आन दिए बाणी दिए तदायतें पद देखिए सूतरा जेहेतु एर इमरने तरह श्रेष्ठत अर्जन कर জ্ঞান এবং ইমানের দিক থেকে তারা অর্জনকার অর্থই হচ্ছে যে জ্ঞান এই জ্ঞান তাদের নিজস্ব এই নবীর মাধ্যমে প্রাপ্ত যে নবী নিজেও লেখাপড়া জানতেন না যে কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হওয়ার কারণে তিনি বলতে পেরেছেন সুতরাং এই জ্ঞান এবং ইমান প্রমাণ করে যে এটা অবশ্যই রিসালতের জ্ঞান এটা অবশ্যই নবুয়তের জ্ঞান এই জ্ঞান এবং ইমান যার কাছে আসছেন তিনি নবী এবং রাসুল হবেন এতে সন্দেহ করার কিছু থাকতে পারে না এটা দশ নম্বর প্রমাণ হবে এটা যে কোরআনিকার এ শরিয়ত পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ পরিপূর্ণ একটি শরীয়ত কেউ সাধারণ মানুষ কখনো নিয়ে আসতে পারে না পরিপূর্ণ শরীয়ত আনতে পারে যিনি আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণরূপে সাহায্যপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে যিনি শরীয়তের নির্দেশন প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে যিনি শরীয়তের নির্দেশনা যার কাছে এসেছে তিনি শুধুমাত্র পরিপূর্ণ শরীয়তের দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারেন ঠিকই এই কোরআনের মধ্যে এই এই শরীয়ত পরিপূর্ণ এই শরীয়তের মধ্যে সৌন্দর্যের কোনো শেষ নেই এর এইটাই প্রমাণ করে যে এই শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এই শরীয়তে ধারক নিয়ে এসেছেন তিনি আল্লাহর প্রেরিত নবরা সুলসান ইব্রাহিম রহমতুল্লাহ আলী বলেন্লামের শরীয় সবচেয়ে পরিপূর্ণ শরিয়ত লামিয়ামা আর উমরা বিহি বিবেক যেটাকে ভালো বলে বিবেক যেটাকে ভালো বলে বিবেক যেটা এটাই আমার নবী মোহাম্মদ সোল্লা আসলাম সেটা নির্দেশনা দিয়েছেন এই ভালোটার নির্দেশনারও সূর্য দিয়েছেন এবং যেটাই বিবেক খারাপ বলে আমার নবী মোহাম্মদ আসলাম সেটা সেটাকে খারাপ বলেছেন এবং সেটা থেকে মানুষকে নিষেধ করেছেন এমন কি তিনি যেটা কোনো এমন কোনো জিনিস যেটা আপনি ধারণা করতে পারেন যে এটা এরকম হলো না কেন দেখবেন যে এটা এরকমই হয়েছে যখন যেটা বিবেকের কথা বল যখন দেখবেন যে হল না দেখবেন অভাব কিন্তু এই শরীয়তে তা নিষেধ করা হয়েছে এবং যেটা ভালো সেটাকে হালাল করা হয়েছে যেটা খারাপ সেটাকে হারাম করা হয়েছে এই এত সৌন্দর্যপূর্ণ একটি জীবন ব্যবস্থা এই শরীয়ত সাধারণ কোনো মানুষের দ্বারা কখনো দেয়া সম্ভব নয় দুনিয়ার মুখে মানুষ কত জীবন ব্যবস্থা নিয়ে আসে কত পরিকল্পনা নিয়ে আসে কত রকমের ব্যবস্থাপনা নিয়ে আসে কোনোটাই কিন্তু বেশি দিন টিকে না কিছুদিন পর পরই পরিবর্তন করতে হয় কিন্তু আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা পরিপূর্ণ এবং চিরস্থায়ী এবং এই জন্য এটা প্রমাণ করে যে এই কিতাব আর কারোর পক্ষ থেকে আসেনি বরং তানজি ইম মিন হাকিম ইন হামিদ আল্লাহর পক্ষ থেকে এই শরীয়তটি এসছে এবং যিনি এই শরীয়ত নিয়ে এসছেন তিনি আর কেউ নন তিনি রবি এবং রাসুল তিনি রবি এবং রাসুল আমরা এই মোটামুটি এই দশটি प्रमाण हम उल्लेख कर लगे मोट मोटर ऊपर जहाँ प्रमाण कर मोहम्मद सोल्ला पक्ष के नबी ए रसूल छे एगारतम प्रमाण हे जासरण कर करार कारण नबीर अनुसरण कर कारण तरह उम्मद्ध मध्य अनेक के आल्ला तला सम्मानित कर विभिन्न रकम सम्मानित जिन दिए जहाँ बी कार सम्मान दिए आल्ला तला उम्मे अनेक के सम्मानित करात क्यों नबीर जिन नबीर उम्मतर मध्य সম্মানিত লোক পাওয়া যায় অর্থাৎ কখন পাওয়া যায় যখন নবীকে পরিপূর্ণ অনুসরণ করে এর অর্থ হচ্ছে এটা প্রমাণ করে যে নবীও একজন একজন এই যিনি যার যার উন্মতের মধ্যে এরকম ভালো মানুষ পাওয়া যায় তিনি তার নবী যার উন্ম্মত ভালো তার নবীও ভালো এটা সুস্পষ্ট হবে অর্থাৎ তার রসুল তিনি আল্লাহ ফকতে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন একজন পাচ্যবিদ যখন পড়লেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহর তার কিতাব সিয়ার পড়লেন তিনি বললেন যে এই ছোট মোহাম্মদের যদি ইমাম মোহাম্মদ রহমতুল্লা ইম হাম একজন বড় ইমাম ছিলেন তার এই তার কিতাবটি পড়ে তিনি বললেন যে ছোটো মোহাম্মদের কিতাব যদি কোনো এত সুন্দর হয় তাহলে আল তাঁর কাছে যে নাজিল হয়েছে কিতাব কত সুন্দর হবে তাহলে কোরআনে করিমের সৌন্দর্য সবাই কারণ কোরআনে পরিপূর্ণ শরীয়ত নিয়ে এই পরিপূর্ণ এবং সুন্দর এবং সামঞ্জস্যপূর্ণ একটি সঠিক জীবন ব্যবস্থা কোরআনে করিম নিয়ে হাদিস নিয়ে এসেছেন রসুল নিয়ে এসেছেন এই প্রমাণ করে এই সুন্দর জীবন ব্যবস্থায় প্রমাণ করে যে তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল ছিলেন তেমনি ভাবে তার অনুসারী যারা এই জীবন ব্যবস্থা অনুসরণ করে সুন্দর জীবনযাপন করার কারণে যারা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে এবং যাদের সম্মান সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে এবং যাদের সম্মানের কথা সারাদা প্রসার লাভ করেছে এই যে কারামাত এই সম্মানগুলো আল্লাহর নবীরদের অনুসারী অলিদের যে কারামাত ছিল এই কারামতগুলি প্রমাণ করে যে অবশ্যই মোহাম্মদ সাল্লা আসালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন এগুলো এত বেশি যে এগুলি কোনো শেষ শেষ বর্ণ শেষ বর্ণ শেষ করা যাবে না যোগ যোগ ধরে তারা সংগঠিত হয়েছে হচ্ছে এবং সামনেও হবে সামনেও হবে এগুলো অনেক অনেক বেশি যেগুলি কোনো দিন যেগুলি কোনোদিন আমরা আলোচনা করে আলোচনা করে শেষ করতে পারবো না এর মধ্যে ইব্রতাইমিয়ার রহমতলে যে কথাটি বলেছে সেটা আমরা বলবো তিনি বলেছেন কারামতুল্লাউলিয়া হিন হিয়া মিন দালাইল নবুয়া নবী অলিদের যে সমস্ত কারামত আছে এগুলি মূলত নবীদের নবোতের এই প্রমাণ নবীদের নবতেরই প্রমাণ কারণ এটা ওই লোক থেকে আসে যে লোক নবীদের নবোধকে অস্বীকার করছে সে অলি হতে পারবে না এবং সে যদি দেখা হয়েছে কিছুদিন পরে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে দুনিয়ার বুকে জাদুকর সব জাদুকরদের সবাই মিথ্যাবাদী মনে করে দুনিয়ার বুকে যারা গণক আছে তাদের সবাই জানা যায় সে মিথ্যাবাদী ভবিষ্যৎ বক্তাদের মানুষ জানা মিথ্যাবাদী একটা সত্য বললেও কিন্তু মানুষ সর্বশেষ মনে করে যে সে মিথ্যাবাদী ছিল কিন্তু আল্লাহর আলী যারা রসুল্লাহ অনুসরণ করেছেন আল্লাহ জন্য আল্লাহ তারা সম্মানিত করেছেন এটা প্রমাণ করে যে যার অনুসরণ করে তারা সম্মানিত হয়েছেন তিনি ছিলেন এই জিনিসটাই মূলত কেউ কেউ জন্য বলেছেন যে যত যত রকমের মর্যাদা আছে যত রকমের কারামত আছে সবগুলি মর্যাদারই অংশ আল্লাহ রসুলের মর্যাদারী মর্যাদারী অংশ এই জন্য এগুলিকে এগুলিকে মর্যাদা না থাকলে কারামত থাকতো না অর্থাৎ নবীর অনুসরণ না করলে কারামত পাইত না সেই জন্য এগুলোকে নবীরই নবীরেই মর্যাদা নবীরেই দলিল নবীর নবতের প্রমাণ হিসাবে কর্তব্য হবে ধন মনে করতে হবে যে এগুলো প্রমাণ করে যে মহম্মদ সাল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসু ছিলেন उदाहरण स्वरूप कैकड़ी कारामतर क्या उल्लेख करतारित वर्णा सामने बोले शुद्ध कैक उदाहरण हिसाब से जहा प्रमाण करल्ला जैसे सम्मानित कर समस्त आल्लर न्याबान के তারা সম্মানিত কারণ ছিল তারা নবীর রাসুলদের সঠিক অনুসারী ছিলেন যেহেতু নবীর অনুসরণ নবীর রাসুলের অনুসারী ছিলেন মোহাম্মদ সাল্লাহ আসালাম সঠিকের অনুসারী ছিলেন সেহেতু অনুসারী থাকার কারণে তাদেরকে সম্মানিত করা হয়েছে সুতরাং মোহাম্মদ সাল্লাহ আসাম অবশ্যই আল্লাহ ছিলেন আমরা দু নাম উল্লেখ করছি যেমন ছিলেন সারাদাবি অক্কাসাদ আহ তিনি যখন যখন জয় করছিলেন সে তখন কোনো রকমই তিনি নদী পার পারছিলেন না এবং কেউ নৌকা দিচ্ছিল না তখন তার তিনি पुरु सनाा बी सह नदी नदी दिए गए अनुसरण कारण तला तदी पर चले गांधा डूबें गए जुद्ध कर जयलाभ कर इमन कसर रहमत विदायन नेहति विस्तारित उल्लेख कर অনুরূপভাবে আর একটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি কারণ আবু মুসলিম আবু মুসলিম আল খাওলানি আবু মুসলিম আল খাওলানি বিখ্যাত একজন তা ছিলেন আগে যার কথা বলছে তিনি আর এখন যার কথা বলছিলেন তা আবু মুসলিম আল খাওলানি তিনি এমন ছিলেন আসৌদ আল আনাসী তাকে আগুনে নিক্ষেপ করল আসৌদ আল আনাসীকে তাকে ধরে নিয়ে বলল যে তুমি আমাকে নবী মানো আমি তোমাকে নবী মানবো না মোহাম্মদ নবী তখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো আগুন নিক্ষেপ করে তিনি হেঁটে চলে আসলেন আগুনের ভিতর দিয়ে তার কিছুই হলো না এবং এই জন্য তখন যখন এটা বলা হলো তখন আসে অমরাজ আহম বললেন যে আমি এই উম্মতের মধ্যে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যিনি এই উম্মতের মধ্যে এমন একটি লোক দেখালেন যিনি ইব্রাহিম ইব্রাহিম খালিলের মতো সমপর্যায়ের কাজ করেছেন আল্লাহ তালা ইব্রাহিম খালিলকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছেন ঠিক এই উম্মতের মধ্যে আল্লাহ তালা আবু মুসলিম আল খাওয়ালানিকে রসুল্লাহ সাল্লি ইসলাম অনুসরণ করার কারণে তারই মরজার অংশ হিসাবে কারামত দিয়ে ধন্য করেছেন তিনি আসাদ নিখেপ করা হয়েছে করেছিলেন কিন্তু তিনি সে আগুন দিয়ে বের হয়ে আসেন তার লোম্যন্ত সাল্লাহর পক্ষ থেকে নবী উমরা ছিলেন অনুরপর আরেকটি প্রমাণ আমরা দেখাতে পারি সেলাইবনি আসিয়াম রাজি আনহু যিনি এক যুদ্ধে ছিলেন এমন সময় যুদ্ধে তার ঘোড়া মরে যায় এবং সামনে তার সিংহ তার সামনে প্রকাশ পায় সে কিন্তু আল্লাতালা তাকে সেই বিভাগ থেকে উদ্ধার করেছিলেন সেলাইবন আসিয়া আসিয়াম রহমতুল্লাহ আলী তার ঘটনাটি বিখ্যাত ছিল এবং তিনি এটা ছিল নবু প্রমাণ কারামত হিসাবে যেহেতু তিনি ওলি ছিলেন আল্লাহ সেজন্য কারামত হিসেবে আমরা উল্লেখ করি এগুলিও নবুতেরই প্রমাণ ইব্রাহি রহমতুল্লাহ আলী বলেন সেলাইবনী আসিয়াম মা তা ফারসহু ওহাফুল গজব সেলাইবন আসিয়াম আসিয়ামের তার ঘোড়া মোড়ে যায় তিনি যুদ্ধের মা জানিয়েছিলেন এখন তিনি বললেন দোয়া করলেন আল্লাহ আল্লি মখলুক না আলী হমিনা আল্লাহ কোনো মানুষকে কোনো মখলুক সৃষ্টিগুলো আমার দয়া রাখিও না অর্থাৎ আমি তোমার কাছে শুধু চাই দুনিয়ার কারো কাছে চাই না তুমি আমাকে কারো কাছে হাত বাধ্য করিও না ওদা আল্লাহ আহ আল ফারাস আল্লাহ কাছে দোয়া করলেন সাথে সাথে তার ঘোড়া জীবিত হয়ে গেল বাইতি ঘরে গিয়ে ঘরে গেলেন ইয়া খুজ সার জল ফারস ফাহিয়া ফাখ সার তিনি যখন ঘরে পৌঁছলেন ঘরে পৌঁছার পর তার সন্তানকে বললেন যে তুমি ঘোড়াটি ধরো ঘোড়াটি ভালো করে বাঁধ ঘরে ঘরে পৌঁছার পরে ঘোড়াটি মরে গেল অর্থাৎ আল্লাহ তালা বিশেষ ব্যবস্থাপনা তাকে জীবিত এটাকে জীবিত করে দিলেন এবং তার ঘর পর্যন্ত তাকে পৌঁছে দিলেন অনুরূপভাবে আহ যে একবার দুর্ভিক্ষ লাগলো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার কারণে সেখানে এমন খাবারের ব্যবস্থাপনা হল যে সবাই খেলো এবং সেখানকার সেখানকার দুর্বিক্ষ দুর্বীভূত হয়ে গেল সেখান দুর্ভিক্ষ দুর্বূত হয়ে গেল অনুরূপভাবে তাকে একবার বাঘ আসলো তিনি নামাজ পড়ছিলেন জঙ্গলে যখন সালাম ফিরালেন তখন বাঘকে বললেন তুমি অন্য জায়গায় তুমি খাবার খোঁজো আমার মধ্যে নয় বাঘ তখন পালিয়ে বেড়ালো পালিয়ে পালিয়ে পালিয়ে পালিয়ে চলে গেল সেলাম এমনি আসি আমরা দিয়ে রহমতুল্লাহ এই ঘটনা বিখ্যাত ছিল তিনি আল্লাহর অলি ছিলেন এই আল্লাহর অলির এই ঘটনা কিন্তু এমনি এমনিতে হয়নি তিনি এজন্য আল্লাহর অলি হয়েছেন রসুল্লা সাল্লাহ আসালাম অনুসরণ করার কারণে আল্লাহ তারা তাকে সম্মানিত করেছেন সুতরাং এই জাতীয় ঘটনা সম্পূর্ণরূপে নবীরেই ঘটনা নবীরেই মর্জাদি ঘটনা নবী যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেটাই প্রমাণ করে এবং আমাদের নবী সাল্লাহ আসলামের নবীতমসালদকে প্রমাণ করছে এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে এই জাতীয় ঘটনা অনেক বেশি এই জাতীয় কারামত অনেক বেশি এবং সেগুলো আমরা আলোচনা করলে সেটা অনেক দীর্ঘ হয়ে যাবে অনেকের উপর গ্রন্থও লিখেছেন করামতুল আউলিয়া গ্রন্থ লিখেছেন ইমাম হেবাতুল্লাহ আবর হাসান লালকাই রহমতুল্লাহ আলাই তিনি আত্তাবা রহমতুল্লাহ লাল লালকাই আত্তাবাই রহমতুল্লাহ তিনি রহমতুল্লাহ আলীহর ওপরে একটা গ্রন্থই লিখেছেন অর্থাৎ এই যুগে যুগে আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে যেখানে যেখানে আল্লাহর আল্লাহ আল্লাতালা সম্মানিত করেছেন সেগুলো সবই কিন্তু আমাদের নবী মহম্মদালামের নবুয়তের প্রমাণ এবং তার রিসের প্রমাণ এবং তিনি যে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং রাসুল ছিলেন সেটাই স প্রমাণ করছে সুতরাং নবুয়তের প্রমাণ এবং রিসালতের প্রমাণ অনেক বেশি সেগুলি আলোচনা করে কখনো শেষ করা যাবে না আমরা শুধু এই কয়েকটি জিনিস আলোচনা করলাম তার মধ্যে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালা প্রত্যেক যুগে নবীকেই কোন না কোনো নিদর্শন দিয়েছেন আমাদের নবীকে অনেক বেশি নিদর্শন দিয়েছেন অনেক বেশি নিদর্শন দিয়েছেন এবং সেই নিদর্শনগুলি কিছু ঐতিহাসিক সত্য কিছু এখন চলছে কিছু সামনে হবে কিছু এমন খবর যেগুলো সামনে হচ্ছে কিছু এমন ঘটনা যেগুলো সামনে ঘটবে বলে রসুল্লাহাম বলে দিয়ে সেগুলো আমরা এখন দেখতে পাই সাহাবি বলেন যে কখনো কখনো রসুল্লা সাল্লাম যা যা বলেছে আমরা ভুলেই গিয়েছিলাম কিন্তু जख घटे तक आपी हाँ ये रसुलटे से तटे से एर किसू घटे जाए ठीक कुरने करीम रसुल्लम सबसे बड़े मर्जेदा कुरने करीम केमत पर्त कम पर्त जत आल्ला निर्देशना आसें तक थक आल्ला निर्देश दी उठे जाए आग पर्त उचित कुरने करीम नेवेषणा करा कुर करीम आल्लाहर जीवंत मर्जेदाता ने निजे जीवन तैयारी जीवन गठन करा कुरने करीम पढ़ा এবং অধ্যয়ন করা এবং তা অনুসারে আমরা জীবনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা এই মসজিদাকে নবী মোহাম্মদ সাল্লা তার রেজালতের এবং নবুয়তের প্রমাণ হিসাবে সারা দুনিয়ার সামনে তুলে ধরা এবং সেটাকে সবচেয়ে বেশি প্রসার প্রসার প্রচার প্রসার করা আল্লাহ আমাদেরকে নবীদের উপর ইমান সুন্দরবনে আনা তৌফিক দান করুন বিশেষ করে আমাদের নবী মোহাম্মদের ইমান ইমানকে মজবুত করা তৌফিক দিন এবং যোগ বিভিন্ন জাতির কাছে যারা এখন ইমান আনেনি তাদের কাছে নবী মোহাম্মদের মর্যদাগুলো তার নিদর্শনগুলো নবুতের প্রমাণগুলো সুন্দরভাবে তুলে ধরে তাদেরকে ইসলামের প্রতি দাওয়া দেওয়ার তহিৎ দান করুন ও আখান ওসালাম আলাইকুম রহমতুল্লাহ